সালামু আলিকম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ রবি আম সালাত আয়ফিল আলমসলীন নবীনা মহমদ উলহি ওসহাবি ইজমাইন ওবাদ সম্মানী দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবুফর তহাবি আল ওয়ান আহসূমাত রাকিদার বর্ণনা একতপটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে মিনু বিলবাসি ও জজায়ল আলকামা আমরা ইমান রাখি পুনরুত্থানের উপরে ও জেজাইল আমাল এবং আমলের আমল সমূহ আমল সমূহ প্রতিদান দেওয়ার উপরে কী আমাদের দিনে ওয়াল এবং পেশ করার আমল পেশ করার উপরে ওয়াল হিসাব হিসাবের উপরে ও কেরাতিল কিতাব প্রত্যেকে তার আমল না পড়তে হবে এর উপরে আমরা ইমান রাখি ও সব এক এবং মানুষের প্রতিদান এবং তার শাস্তি এর উপর আমরা ইমান রাখি এ অংশের ব্যাখ্যায় আমরা গত কয়েকটি ভার বলছিলাম যে আল্লাহতালার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ তালনে আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের প্রতিফুয়া কুল্লুকা কানুমাস যে একজন মানুষের চোখে কি দেখেছে কানে কি শুনেছে অন্তর দিয়ে কি হৃদয়ঙ্গম করেছে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে এজন্য যত বেশি সম্ভব কোরআন এবং সুনার ভিতরে যদি থাকা যায় এবং সেটাই শোনা যায় তাহলে সে ভালো থাকবে আর যদি খারাপ কিছু শুনে খারাপ গান শুনলো খারাপ কোনো কথা নিয়ে চিন্তা করলো এসবই তার জন্য জিজ্ঞাসাবাদের কারণ হয়ে যাবে এটা আমাদের সাবধান থাকতে হবে যে কি কারণে কোন কারণে যে আমাদের পাকড়াও করেন আল্লাহ তাহা সেটা সেভাবে আমাদের যদি সাবধান না থাকি যে কোনো কারণে আমরা আটকে যেতে পারি হাঁসরের মাঠে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটি মানুষের যে তার কর্মকাণ্ড এমনকি যে ধারণা যা করে যা বলে সেটার উপরে তাকে आल्ला पकड़ा करते हैं सब्लाशी प्रत्येक आलोचना कर दर्शक बिंदु आज के आलोचना कर दिन मानुष्ट प्रथम आलोचना प्रथम हिसाब हादी अनुसार देखा जाए যে প্রথম যে জিনিসটির হিসাব মানুষের নেয়া হবে কেয়ামতের দিন সেটা হচ্ছে সালাদা জাহা যদি যদি সেটা শুদ্ধ হয়ে যায় বিশুদ্ধ হয়ে যায় তাহলে সে সফলকাম হবে এবং সে তার ফরজ সলাতের কোনো অংশ কম হয়ে যায় কল অব্যতা মহান রব আল বলবেন উনজুরু হালে আবদি মিনতে দেখো আমার বন্দার কোন নফল সলাত আছে কিনা ফরিয়া তখন ফরজ যদি অংশটুকু কম হয়ে গেছে সেগুলো নফল ছলা দিয়ে পরিপূর্ণ করা হবে সময় কোনো সার আমাল আলাদা লেখা পরবর্তীতে অন্যান্য আমলগুলো এইভাবে পরীক্ষা করা হবে অর্থাৎ ফরজগুলো পরীক্ষা করে এই জাতীয় জিনিস দিয়ে নফল দিয়ে পরিপূর্ণ করা হবে নফল যদি কোনো কেউ জাকাতের ক্ষেত্রেও কম দিয়ে থাকে নফল জাকাত দিয়ে যদি পূর্ণ করা যায় পূর্ণ করা হবে অনুরূপভাবে নফল শম পালন করতে গিয়ে যদি তার কোনো কমতি হয়ে থাকে অন্য কিছু দিয়ে পূর্ণ করা হবে অনুরূপভাবে হজের ব্যাপারে এরকম নফল দিয়ে পূর্ণ করা হবে এইভাবে অর্থাৎ আল্লাহর হকের ব্যাপারে সালাতের ব্যাপারে এই জন্য দুনিয়ায় থাকতে মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাদসুল্লাহ বলেছেন যে প্রথম যে জিনিসটির কেয়ামতের দিন হিসাব নেওয়া হবে তাদের আমলের মধ্যে সলা কল ইয়ুল রব্ব নেওয়া মালা ইকা তিহি বলেন আল্লাহ বলবেন তার ফের তাদের পূর্ণ করে সালা তাদের করে থাকে পরিপূর্ণ ভাবে কুতিপাতলা হুতাম্মা তা লেখা হবে তকা সিনহা সাইয়ান যদি সেখানে কমতি হয় কালা উনজুরু তখন আল্লাহ বলবেন দেখ আবদি মিন্তা আমার বন্ধারকে কোন নফল সালাত আছে কিনা যদি তার কোন নফল বলা হবে যে আমার বন্ধার পূর্ণতা দাও তার ফরজকে নুম্মা তো খাজুলা আমল ও বাজারে তারপর অন্যান্য আমল সেটা অনুসার গ্রহণ করা হবে অর্থাৎ যদি সালাতে আটকে যায় অন্যগুলি আমলার গ্রহণ করা হবে না প্রথম কাজ হবে সলা এই জন্য বলেছেন দুনিয়াতে যে তোমাদের সর্বোত্তম কাজ হচ্ছে প্রত্যেকটি সলা তার ওক্তে আদায় করা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এই জন্য দুনিয়ার বুকে আল্লাহ তালার জন্য যে কাজগুলো আমরা করি তার মধ্যে কর্মকাণ্ডের মধ্যে আমাদের কর্মকাণ্ড ভিত্তিক যেগুলো আমরা হাত পা দিয়ে আমরা করি অর্থাৎ क्रियाकर्म से मध्य उत्तम क्या सबसे उत्तम क्या हम चला जो पार ना होते ही पार होते यह प्रत्येक मानुषर उचित बसि बसि चलाते गुरुत्व दिया फल सला ठीक मत आदाय और नफल सलात आदाय जाते फलाशला पूर्णता पाए দর্শক আমরা আলোচনা করছিলাম যে প্রথম যে কাজটি হিসাব নেওয়া হবে তা হচ্ছে চলা কিন্তু হিসাব নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাল বিভিন্ন রকমের পদ্ধতি আছে সবাই একরকম হবে না আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে কঠিন হিসাব করে নেবেন প্রত্যেকটি জিনিস এই প্রত্যেকটি জিনিসে তার ছোটোখাটো জিনিস পর্যন্ত হিসাব করবেন বিশেষ করে যদি তারা হয় কাফের হয় অপরাধী হয় তো তাদের যারা শিরিক করেছে আল্লাহর সাথে এবং শরীয়ত্রের বিরোধিতা করেছে এবং আল্লাসুলদেরকে মিথ্যারোপ করেছে দূরভর মিথ্যারোপ করেছে এবং যারা আল্লাহ তালার অপরাধী বান্ধা যারা আল্লাহ তালে অহংকার করে চলেছে অপরাধী বান্ধব ইমান তারপরে অহংকার করে চলেছে এদের হিসাবে কঠোর এদের হিসাবে কঠোর তাদের ছোট বড় সব কিছু জিজ্ঞাসা করা হবে এর বিপরীতে আল্লাহ তাল কিছু বান্ধা আছে যাদেরকে আল্লাহ তালা বিনয় হিসাবে জানাতে নেবেন তারা খুব কম সংখ্যা হবে কোন কোন বর্ণায় আসছে হাদিস স্পষ্ট উল্লেখ আছে যে তারা হবে সাবোন আলফান তারা হবে সত্তর হাজার সত্তর হাজার ये सप्तर हजार भर आल्ला रखीन दुआटी करब कारण हिसाब नहींते गले को मानुषारे पर यह हिसाब सब चे हिस बिना हिसाब एनाते हिसाब सेनाखाशा होना जिज्ञासबा बर तक पार कर दे सामने आमल नामा पेश कर सामने दिखे एग्जा चले जाओ एट्च आल्ला तलाणी अर्था मान उ ইহা যার আমল নামা ডান হাতে দেওয়া হবে কিতাব ডানহাতে দেওয়া দেওয়া হবে তার হিসাব হবে অত্যন্ত সহজ সোহেব বুখারি ও মুসেমে আশরা দিন হাতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেন আহাদম কেয়ামত ইকা কোন মানুষে যে কোন মানুষের যদি কেয়ামত দিন তার হিসাব নেওয়া সে ধ্বংস হয়ে যাবে তখন আমি বললাম ইহা রাসুল আল্লাহ আশরা দিয়াল বলেন আমি বললাম যে ইয়ারসুল্লাহ আলয়সা কদ ক্বাল আল্লাহ তাআলা আলা তাকী বলেন নাই ফামমান উতিয়া কিতাবুহু বিইয়ামিনিহি ফসাউফ ইউহাসাব হিসাবিন ইয়াসীরা জারহাতে ডান হাতে আমলনামা الله হবে তার হিসাব তত সহজ হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইননা মাযাল কাল আরদু এটা আর কিছু নয় يوم القيامه ইল্লা হালাকা যে কোন হিসাব নিকাশ করা হয় অর্থাৎ ভালো করে তার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ তার প্রশ্নের উত্তর থাকবে না প্রত্যেকটি জিনিসের উত্তর দেশে দিতে পারবে না বরং এই অবস্থায় তা যদি তাকে জিজ্ঞাসা করা হয় আটকে পড়বে এবং তার জাহার নাম হয়ে যাবে এই জন্য রসল্লা হালাকা অর্থাৎ সে ধ্বংস অনিবার্য হয়ে যাবে কিন্তু আল্লাহালা তুমি যাদেরকে ইচ্ছে তিনি তাকে প্রশ্ন করবেন আর যাকে ইচ্ছে তিনি পার করে দিবেন এই তিনি তাকে সামনে এগিয়ে দেবেন যার প্রবেশ করবে না বরং সিঁড়ি ব্যতীত অন্যান্য গুণা বা সমস্ত গুণাগুণার কথা আমরা আগে বলেছি যারা অহংকারী নয় শরীয়ত বিরোধী পথে চলেনি ভুল করেছে কিন্তু অবায় স্টে ভারে ছিল তাদেরকে পার করে দিবেন কোন রকমের প্রশ্ন ব্যতীতই এবং এরা সত্তর হাজার সংখ্যা হবে সত্তর হাজার কোন কোনো বর্ণা আছে এই হাজার তা আরও সত্তর হাজার যেটাই হোক এই সত্তর হাজার কোন কোনো বর্ণা যদি সত্তরই ধরা হয় সরাসরি তো আরও হাজার মানুষ আর যদি বলা হয় সত্যের বেশি বোঝানো হয়েছে অর্থাৎ একটা বিরাট সংখ্যক লোককে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নার দিয়ে যত মানুষের মধ্যে ওই গুণগুলি পাওয়া যাবে যে গুণগুলো সত্যের হাজার লোকের মধ্যে পাওয়া যায় তারা সবাই সত্যের যাদের কথা রস আসাম বলেছেন যে বিনা হিসাবে জান্নার্থতে যাবে এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই এই দলভুক্ত হতে পারবে এদের মধ্যে সবচেয়ে বড়ো জিনিস তারা শিরিক করে না কারো কাছ চেয়ে বেড়ায় না এরা কারো কাছে ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না এবং কোনো আল্লাহর ভরসা করে এরা নিরাশ হয় না তারা করে এদের এই এই আল্লাহ তালা পার করে আল্লাহ বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ তাদের হিসাব বিভিন্ন রকমের হবে হাদিসের রসুল্লাহ তার বিস্তারিত উল্লেখ করেছেন তার মধ্যে আমরা কয়েকটি জিনিস উল্লেখ করেছি প্রথমত যারা লোক দেখানো কাজ করবে তাদের কি হিসাব হবে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লা বলেছেন কিয়ামত আল্লাহ তালা কিয়ামতের দিনে এক কিছু বান্দাকে নিয়ে আসব তার কাছে যখন মানুষ নিজের হাঁটু গেড়ে থাকবে এ সময় একজন প্রথম যাকে নিয়ে আসবে সে কোরআন জামাল কোরআন কোরআন হেফজো করেছে ওরাজুল কাতালাফি সাব্লা কোতালফি সাবির এবং এমন এক লোককে নিয়ে আসবো যে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে ওরা ক্যাথিউল মাল আরেকজনকে নিয়ে আসবে যে অনেক সম্পদ অধিকারী ছিল তখন আল্লাহ তালা বললি কাহারই যে কোরআন জমা করেছে কাহি ছিল কোরআনে ক্যারিম সম্পর্কে তার জ্ঞান ছিল তাকে বলা হবে আলাম আল্লামা কেমা আঞ্চল তো তোমাকে আমি কিছু শিখাইনি যে আমার রসুলদের উপর নাজির করা হয়েছে কলা ইয়া রব্য তখন সে বলবে হা অবশ্যই আমার রব কলা ফামিল তা আলিম তা তুমি যা জানার কি আমল করেছ কলা কুন তো আনা বিহা আনার নাহার সে বলবে আমি রাতের অন্ধকারে দাঁড়াতাম দিনের বিভিন্ন প্রান্তে দাঁড়াতাম এ কোরআনী ফয় কোর আল্লাহ কেদ তা আল্লা তখন বলবেন যে তুমি মিথ্যা কথা ও তাকুলু আল মলাইকা কাতাবতা ফিরাশতারা বলো তুমিittha বলেছ ও ইয়াকুল লালাহু বাল আরাতা ইয়ুকাল ফুরান কারি ওয়া কদ ক্বিলা দাালিকা তো এবং আল্লাহ তাআলা তখন তাকে বলবেন যে তুমি চেয়েছিলে যে লোকরা তোমাকে কাদি বলুক ওটা বলা হয়ে গেছে তারপর সম্পদশালী ব্যক্তিকে নিয়ে আসা হবে তাকে বলা হবে আল মু Wassa আলাইকা আমি কি তোমার জন্য সম্পদ বাড়িয়ে দেইনি হাত্তা লা আতা আলাম আদাকা তাহতাজু ইলা আহাতমি ওন্নর অনুসারে কালা ফমা যা আমের ফিমা আতেই টুকা তোমাকে যা দিয়েছিস তাকে কি আমল করেছ কালা কুন তু আসিল সে বলবো যে আমি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতাম সদ্কা দিতামহ কাজাবতা আল্লাহ তালা বলবেন যে মিথ্যা বলেছ ও তা কোল্লাহুল মালাইকে কাজাবতা ফেরেস্তারা বলো মিথ্যা বলেছ তুমি ওয় কোল্লা বল আত্মা আত্মা কাল আল্লাহ তালা তখন বলব তুমি চেয়েছিলে যা তোমাকে বলা হয় ফুলানজাদমুক দানবির ও ফাকলে যা আর কি ওরা বলা হয়ে গেছে তারপর নিয়ে আসা হবে যে ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাকে বলা হবে যে ফি মে আতুলতা তুমি কিসে তুমি নিহত হলে সে বলবে উমের তুবিল জিহাদ ফি সে কুতুলতু আমাকে আল্লাহর রাস্তায় জেহাদ করার নির্দেশ দেয়া হয়েছে সেই জন্য আমি যুদ্ধ করে নিজেকে নিজের যান পর্যন্ত আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি ফেকু আল্লাহ কেদাব তা আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ এবং ফেরস্তারা বলো তুমি মিথ্যা বলেছ এখন আল্লাহ তালা বলবেন আল্লাহ তাই ইউ কাল ফুলান জারি বরং তুমি চেয়েছিলে লোকরা বলবে যে এ কত বীর সেটা বলা হয়ে গেছে তখন রসল্লা সাল্লা আবহাওয়াকে বললেনা এই তিনজন দিয়ে আল্লাহ তালা আল্লাহ সৃষ্টি এই তিন সৃষ্টি দিয়ে আল্লাহ তালা কিয়মাতের দিনে জাহান্নাম উদ্বোধন করবেন জাহান্নাম প্রথম আগুন জ্বালাবেন এর দ্বারা বোঝা গেল যে প্রত্যেকটি মানুষ যারা রিয়া করে মানুষকে লোক দেখানো কাজ করে তাদের শাস্তি হ ভয়াবহ এরা সিরিক করার কারণে তারা মুক্তি পাবে না এই জন্য আল্লাহ আল্লাহ করিমে যে কথাটি বলেছেন সেটা আমরা এতে দুনিয়াতে তার সমস্ত আমলের পরিদান আমি তাকে দিয়ে দেবো সেখানে তার কমতি দেবো না উল্লাই আখরাত তারাই ওই সম্প্রদায় যে তাদের জন্য জাহান নামের আগুন তার কিছুই থাকবে না ও হাবিত जे की से किस कर दे बिल जाए हादी से मानुषे रियाला देखानों आल्ला देखिए शेष कर दीबेंटान शेष कर दीबीन थकबेना ये हम रियाल हास की है সেটা একটা নমুনা আমরা পেশ করলাম দ্বিতীয় আরেকটি নমুনা আমরা পেশ করতে পারি যে কোনো মানুষের আল্লাহ তালা কিছু মানুষকে তার আমল দেখাবেন যে এই আমলগুলি তুমি করেছ কিন্তু আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন না তাকে পার করে দিবেন। দেবেন হাদিস ইয়াসে আব্দুল্লাহরুল বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আসলামকে বলতে শুনেছি ইনল্লা ইউদ্দিন মোমেন আল্লাহ তালা ইম মোমেনকে কাছে টানবেন পাদা আলীহে কেনা তারপর সেখানে তার সেখানে তার উপর রাখবেন তার সেখানে তার উপর তার গোপন ইয়া রাখবেন তার উপরে ইয়েস্তুর তাকে ঢেকে রাখবেন ভাইয়া তাকে বলবেন আ তাহার বাঁকাদা তুমি কি জানো ওই এই গুণাগুলি তুমি কি যে করেছো তুমি কি তুই স্বীকার করো আ তাহার ভোজাম তুমি কি এই গুণাগুলি করেছো তুমি কি স্বীকার করো ভয়া কোল নাম আয় সে বলবে যে হা হে আমার রব হাত তা ইদুন ভি ওরা আফিনফ সিয়ান্ন হালাকা অতঃর যখন মানুষ বেদনুবি যখন আল্লাহ তাহলে তাকে তার শাস্তি শাস্তিগুন দেখিয়ে সেগুলো স্বীকৃতি আদায় করবেন যে হ্যাঁ সে গুণাগুলো সে করেছে এবং সে দেখবে যে তার শাস্তি ছাড়া কোনো আর উপায় নেই সে ধ্বংস হয়ে যাচ্ছে কলা আল্লাহ তালা তখন বলবেন সতার তুহা কে ফিদ্দুনিয়া ও আনা ফুরুহম কে দিন আল্লাহ তালা তখন তাকে বলবেন যে দুনিয়ার বুকে আমি তোমার এই গুণাগুলো ঢেকে রেখেছিলাম আজকের দিনে আমি তোমাকে সেটা ক্ষমা করে দিলাম ভাই তা কিতাব হাসানা তিহি তখন তা তার ন্যাক আমলগুলো তার হাতে ন্যাক আমল কিতাব তার হাতে দেয়া হবে ও আাম্মাল কা ফেরুন মুনাফে কুন আর কাফের মুনাফেক তাকে ডেকে বল পাকুল আসাদ সাক্ষীরা তখন বলবেন তাকে তাদের সম্পর্কে হা উল্লাহিল কাদাবু আল্লাহ রব্বিহীম এরা তাদের আবিরভার মিথ্যারোপ করেছে আলা আলা আল্লাহ আল্লাহ আলমিন আল্লাহন থক এই মিথ্যাচারদের উপরে অর্থাৎ আল্লাহ তালা তার এই যে তার গোপন গোপন করার কোন ঢাকনা দিয়ে কোন তার সতের দিয়ে ঢাকনা দিয়ে তার রহমত দিয়ে তার একরাম দিয়ে সম্মান দিয়ে ইমানদারকে ঢেকে বলবেন যে তুমি কি কাজগুলি করেছ কিনা না ইমানদার বলো যে হ্যাঁ করেছি হেরব এবং যখন একটা একটা করে গুনাগুলো বলা আরম্ভ করবে ইমানদার মনে হবে যে আমার বুঝে আর কোনো উপায় নেই কিন্তু আল্লাহ তারা তাকে আর খাস রহমতে তখন বলবেন যে দুনিয়ার বুকে তোমাকে আমি সেগুলি ঢেকে রেখেছিলাম আজকে তুমি স্বীকার করেছ তোমা অপরাধ আমি তোমাকে এই ক্ষমা করে দিলাম তাকে পার করে দেবেন কিন্তু কাফের এবং মুনাফের এরা যেহেতু বলবে যে আমরা অন্যায় করিনি আল্লাহ তালার উপর মিথ্যারোপ করতে করবে তখন আল্লাহ তালা যাক আল্লাহ তালা আল্লাহ তালা ফেরেছে তারা যা লিখে তারপর আল্লাহ তালা তাদেরকে প্রত্যেকদিন হিসাব নিবেন এবং আল্লাহ তালা তখন ঘোষণা দিবেন হাউলা হাউল আলাহ রহম এরাই আল্লাহ আল্লাহন কাজবি মিথ্যারোফকারীদের উপর আল্লাহ আল্লাহন হোক তৃতীয় আরেকটি মাসাদ আমরা দেখাতে চাই যেখানে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেয়ামতের দিনে যে তুমি একটা হলো যারা লোক দেখানো হলো যারা আল্লাহ কিছু আল্লাহ এমন বন্ধারা যারা লোক দেখানো না কাজ ভুল করেছে কিন্তু আল্লাহ তালা কাজ নত ছিল আরেক গোষ্ঠী ছিল দুনিয়ার বুকে তারা কী কী কাজ করেছে আল্লাহ তালা তাদেরকে সেদিন আয়তাব করবেন তাদের বিভিন্ন রকম তিরস্কার করবেন হাদিস রসুল্লাসাল্লাম বলেন ইন আল্লাহ তালকুলি অমল কেয়ামা কিয়মতিন আল্লাহ তালা বলবেন ইয়াবনা আদম মারে তু হলাম তারুদ্ি হে হে বনি আদম আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা শুশ্রূষা করিনি তখন সে বলবে কাই ফেদু কমান্ত রবুল্লাহ আলামিন হে রব আপনি তো রব্বুল্লা আলমিন সব সমস্ত আলামিনের জগতের রব আপনার কিভাবে আমি সেবা শুশ্রূষা করব। তখন আল্লাহ তালা বলবেন আমা আলিমতা তুমি কি জানো না আমার অমুক বান্ধব অসুস্থ ছিল তুমি তার সেবা শ্রুষা করি যদি তার সেবা শুশ্রূষা করতে তাহলে আমাকে সেখানে পেতে এরপর আল্লাহ তালা বলবেন ইয়াবনা আদম আস্ত আমনি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি তো খাবার দাওনি তখন লোকটি বলবে ইয়া রব আপনি আপনি আপনাকে আমি কিভাবে খাবার দিতে পারি আপনি হচ্ছে রবনা আলামিন আল্লাহ তালা তখন বলবেন যে আমার অমুক বন্ধা তোমার কাছে খাবার চেয়ে তুমি যদি খাবার দিতে তাহলে তুমি আমাকে সাথে পেতে আমাকে আসতো ওখানে পেতে অর্থাৎ খাবার দেওয়ার মতো সব হতে হতো এরপর আল্লাহ তালা বলবেন ইয়াবনা আদম ইস্তস্কাই তুকে ফলাম তস্কিনী আমি তোমার কাছে পানিয়েছি এসে আমি তুমি পান করাও তখন সে বলবে ইয়ার কে পোস্তি কেমন রবাহ আলমিন রব আলামিন আপনি হচ্ছেন সব কিছুর মালিক আপনাকে কীভাবে পান করাবো তখন আল্লাহ তাল মিস তস্কাফ ও আমার বন্দা তোমার কাছে কি জানো যদি তাকে আমাকে সেখানে পেতে। এভাবে আল্লাহ তালা বন্দাকে বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকমের প্রশ্ন করবেন কাউকে প্রথমবারই আটকে দেবেন তার কাফের কাউকে তার দেখালো দেখানোর কারণে আটকাবেন কাউকে তার অবস্থা তওবার কারণে স্বীকৃতির কারণে আল্লাহ তালার খাস রহমতাকে পার করবেন আবার কাউকে তিনি সেখানে তিরস্কার করবেন কেন দুনিয়ার বুকে ভালো কাজগুলি করেনি এ হচ্ছে বিভিন্ন অবস্থা কিয়ামতর মাঠে এ অবস্থাগুলো আমাদের বুঝতে হবে এমন কি সেখানে কি কি অবস্থা হবে মানুষের সেগুলো জেনে আগে থেকে প্রস্তুতি নিতে হবে সবচেয়ে বেশি দরকার জন্য তও ব্যস্ত একভাবে রত থাকা এবং আল্লাহ তালার কাছে দোয়া করা তিনি জন প্রত্যেক আমাদেরকে আমাদের প্রত্যেককে যেন সেই সত্তর হাজার লোকজন অন্তর্ভুক্ত করেন যাদের কোনো হিসাব নিকাশ হবে না বিনা হিসাবে এবং বিনা নিকাশে কোন রকমের প্রশ্নোত্তর ছাড়াই যেন আল্লা তালা আমাদেরকে জান্নাতের পথ দিয়ে দেন এবং আমাদের যেন প্রত্যেকটি আমল কবুল করেন সেগুলিকে যেন রিয়া মুক্ত করেন লোক দেখানো অবস্থা থেকে সেগুলিকে যেন মুক্ত রাখেন এবং আমাদেরকে যেন কোনো এতাবের ভিতরে পড়তে না হয় প্রত্যেকটি ভালো কাজ যেন সুন্দরভাবে আমরা করতে পারি এবং প্রত্যেকটি যারা গরিব দুঃখী যে দাদের প্রতিজন যেন আমরা সদয় হতে পারি এ কাজ যদি আমরা করি তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য একটি কাজ এবং সেটা হবে হাসরের মাঠে পার হওয়ার জন্য একটি বড়ো উপায় আর যদি সেটা করতে না পারি তাহলে হাঁসড়ের মাঠে আমরা আটকে যাব এই জন্য আমল করার আগে চিন্তা করতে হবে কোন উদ্দেশ্য করছি যেন রিয়া যেন না থাকে এবং সবসময় যেন লার কাছে বিনয় ভাব থাকে এবং দুনিয়ার বুকে গরিবদের প্রতি বা যারা কিছু চায় তাদের প্রতি সদয় হওয়ার জন্য আমরা সবসময় সচেষ্টা চালাবো এটাই হোক আজকের কথা ইনশাআলা পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো আল্লাহ তর হাতে দেবেন কীভাবে দেবেন সে বিষয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করবো আকহামদুলিল্লাহ আলমিন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরাকাত